কোরআনে হাকিমের সুরত উসুবহানের তেইশ নম্বর আয়া থেকে রিমা তিলাওয়াত অগণিত হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে তিলাওয়াতকৃত আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় এখলাসের সাথে কিছু কথা আমাকে বলার মত আপনাদেরকে শুনবার মতো হিম্মত শক্তি তৌফিক আল্লাহ পাক দান করুন ফসলা দিচ্ছেন আপনার রের আল্লাহুদুর ইহ ইবাদ করবে না একমাত্র আল্লাহ ব্যতীত ইহসানা এবং পিতা মাতার সাথে সন্তান সদাচারণ করবে ইন্না আইং ডাকাল কি বারো আহাদু হুমাউ কি হুমা যখন তারা পৌঁছে যাবে বৃদ্ধ বয়সে দু নজন বা একজন ফালাত হুমা উফিম আলাতর হুমা তাদের সাথে এমন আচরণ করবে না যাতে কষ্ট পেয়ে উহ বা আহ বলে ধমক দিয়ে কথা বলবে না বকুল্লাহুমা কৌল্যানিমা কথা যদি বলতেই হয় নরম এবং সহজ ভাষায় কথা বলবে ওয়কফিজলাহুমা জানা হাজুল্লিমিনার রাহা বিছিয়ে দাও হে সন্তান তোমার পিতামাতার জন্য বিনয়ের দানা অনুগ্রহের সাথে অকুর রব্বির হাংহুমা কামা রব্বাই পর তোমার বাবা মায়ের জন্য দোয়া আমি রবে দরবারে হেরব দয়া করুন আমার পিতামাতার উপরে যেমনি ভাবে দয়া করেছিল দুই রবে আমার উপরে ছোট সময় হাদিস শরীফের রসুল বলেন মানবুলি ফাল ও ইসমাহু আদাবা जख सन्तान पृथिवीते आगमन कर भूमिष्ट सुंदर एक नाम रखे पितामा आदब शिक्षा दो फा फल जख से प्राप्त बयस्टे पौछे तक विवाहर व्यवस्था करो बालागाउविच बाले घबहर व्यवस्था जदिना करो है पित माता ইসমানা ইসমুহু আলা আবি সন্তান যদি গুণাহে লিপ্ত হয় তার অংশ বিশেষ পিতামাতার আমল নামায় চলে যাবে বলিউম দেন আরো বলিউম দেন ভাই এ হল আয়াত হাদিসের তরজমা এবার সংক্ষিপ্ত কিছু কিছু অনুবাদ পুনরাবৃত্তি आयतर विषय वस्तु मूलत द्रुत परोक्ष भावे तीनटा प्रथम विषय तौहित आल्लाह पकर एक विपरीत शब्द शीर्ख अल्लाहर एक साथीदार बनाना एर पर विषय हल पित मातारे सतान आचरण कम হাদিসের বিষয় হল পিতামাতা সন্তানের সাথে কি আচরণ করবে অতএব আমি প্রথম দুটোর বিষয় নয় তৃতীয় বিষয় পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক এ বিষয়গুলো খুব জরুরি আলোচনা সময়ের দাবি কারণ आज पित माता सतान नहीं विपाके पड़े आ मीडिया खबर सतान के बापमा हारिए कान्नये भेंगे पड़ते कई गल स खबर नाई हठात खबर पुलशान हामलारे जड़ित कह सबर नाई अमुक पार्के से हाजिर सतानगू बेपरवा होते चलते सकल पित मतारब्दार सतान की आचरण कर पित मातारे बयान तब पितामा के मने रखा दरकार सतान पथभ्रष्टतार पेचने शुदू जतान अपराधीता नयेष्ट पे पितामार अपराध आ डान हाते वाम हाथ बीसमिल्ला सारा टा कमाई कर रखार जगह नहीं लेटा स्कूले पढ़े मे कलेजे दौड़ा मस्तानी टमे सन्टो एंड्रेड मोबाइल क्योंकि मोबाइल घरे जतक्षणे पित मातारे संपेन रखे जख घर स्कुले अजुहते सतान बड़िए जाए दोज पढ़ते पढ़ते पितामारे संयोग सीम विच्छिन्न कर बंधु और बान्धवी ब्रेंड और गार्लफ्रेंडर साथे जो सीम के ओपन कर रखे अल टाइम योबाइल माध्यमे सतान पथ खुजे पथ हारा होते चलते और स्लोगान दी माइकर सामने देश बाचाओ समाज बाचाओ স্লোগানটা যথেষ্ট ভালো তবে আগে আমাদের আরো কিছু স্লোগান অ্যাড করা উচিত কান ধরে টান দিলে মাতা যেমন চলে আসে দেশ বাঁচাও বলার আগে ভিন্ন স্লোগান দিলে দেশ এমনি বেঁচে যাবে বলতে হবে না সেটা হল হে সন্তানের মা বাবা তোমার সন্তানকে বাঁচাও দেশ বাঁচাও বলা লাগবে না সন্তান বাঁচাও तुम सन्तान के मदे आड्डा खाना जुआर आड्डा क्रामबोर्ड लुड्डु टस्त आड्डा सचाओ तुम सन्तान के पार्कर बान्धवीर आड्डा के बाचाओ तमार सतान के असभ्य बेदब बखाटे सेले आड्डाखानाओ सतान बेचे गेशमने बेचे जा দিন বদলের স্লোগান চলছে দিন বদলানো দরকার কেয়ামত পর্যন্ত দিন বদলালে শান্তি আসবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে আর এই দিল বদলানের থিয়েটার হল এই ওয়াজের আয়োজন অনেক মুসলিমরা বলে এই ওয়াজ দিয়ে কি লাভ বলে হিন্দু খ্রিস্টান না ইহুদি না কে বলে এত অজের প্রয়োজন কি অজ দিয়ে লাভ কি ওই বদমাইশ মুসলমান কোনদিন বলে না এত বৈশাখী ল্যাংটা গানের দরকার কি ওই নিমক হারাম মুসলমান কোনদিন বলল না এত যাত্রা গানের প্রয়োজন কি কোনদিন বলল না সিনেমা হলের প্রায়োজন কি যখন বলেই ফেললো এই ওয়াজের প্রয়োজন কি আমি বান্দার পক্ষ থেকে ডাইরেক্ট জবাব তোর মতো বিয়াদ সাইজ করার জন্যই হল ওয়াজের আয়োজন কারণ তোরে ফিডান যাইব না ফিডেন এসে আমরা তুললে কত আগে ফিডানের নিয়ম নাই ইসলাম সমর্থন করে না গালি দেওয়া জায়জ নাই যদিও বাইশাতারা মাইকে চমৎকার ভাষায় গালি দিচ্ছে অনেকে কারণ তাদের বিষয়বস্তু গালাগালি যেদিন বেশি গালি দিবে সেদিন খুব মনের আনন্দে বাসায় গিয়ে আরামে ঘুমায় আর ভাত খায় ম্যাডামের সাথে অহংকারে পঞ্চমুখ দিসি আজকে অনেক বাস ঠিক না আল্লাহে দায়াত দান করুন গালি দেওয়া হারাম গালি দেওয়া রসুলের কোনো ইতিহাসে গালি দেওয়ার সবক নাই আল্লাহ আমাদের জিব্বাকে হেফাজত করার তৌফিক দান করুন এই ওয়াজের দরকার আছে এ তো হইল ইসলামের বাহিরার বে আমলওয়ালাদের কথা ওয়াজের দরকার কি আর ইসলামের মধ্যে কিছু কিছু আমলওয়ালারাও তারা কেমন যেন বুঝাতে চায় এই ওয়াশ দরকার কি এই সুরের দরকার কি রসুলের যুগে এই ছিল এরপরে এই ওয়াশ দিয়া অপচয় সময় নষ্ট হ্যানবিল করেছে অপচয় অ্যামগো কিছু টুপিওয়ালা জাতি ভাইরা এদের জবাবগুলো দেওয়ার সুযোগ হাতে নাই সংক্ষেপে বলছি হরান শরীফের আয়াত সংখ্যা আম্মা জান आयार प्रसिद्ध वर्णना मत छतर आयातरे विधान मानुषर जिंदगी हालाल हराम बैध अब जाएज ना जायेजर विवरण आयात कत पांच बाकी रही कत কথা বল না কেন ছয় হাজার ধরেন গড়ে ছয় উপরে এই ছয় আয়াতে শুধু ওয়াজ কি কথা বলেন না কেন যদি উল্টা পাল্টা বলি ইচ্ছা করে ভুলে বের হলে ক্ষমা চেয়ে নিব ইচ্ছা করে যদি মনে হয় ভুল বলেছি মাস্তানি করেছে। আপনি অন্যদিক থেকে স্টাইজের পিছিয়ে জুতা নিয়ে এসে দাঁড়ায় থাকেন আমার পিঠ আপনার জন্য ওপেন করা থাকবে কোন টেনশন নাই কিন্তু মাস্তানি করবেন না বেত দুবি করবেন না এর দ্বারা শুধু নিজেই হালাক ধ্বংস হবেন না টোটাল ফেমিলি সাইজ হয়ে যাবেন সাবধান মাস্তানি সব চলে না গায়ের জোরে মেজাজ দেখানো যায় গায়ের জোরে গাদ্ধারি করা যায় গায়ের জোরে মাস্তানি করা যায় গায়ের জোরে আল্লাহ পাওয়া যায় না দোয়া পাওয়া যায় না গায়ের জোরে নমরুদ্দ্যা করেছে গায়ের জোরে হামান কারুল ফিরাউন ডব্লিউ গাদ্দাফি বেশ্যা তাসমিনা গায়ের জোরে বহু কিছু করতে চেয়ে সে কিন্তু চূড়ান্ত ধ্বংস হয়েছে শুধু এগুলো কেন আমলে হকের মধ্যেও যারা গায়ের জোরে বুজুর্গ আল্লাহওয়ালাদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে ताओ आज ध्वस हो गए नाम उच्चारण करते चाहिए आल्ला जदि कारो कपालते चान अमंगल चान तर प्रथम परिचय से जिब्दियाला बुद्धे कथा मिल यंसर प्राथमिक पूर्वास हाला हो चोखर सामने देखते आल्ला रलि गाली दी हालाया जातेस চোখের সামনে দেখতেছি গায়ের জোরে মাস্তানি সব জায়গায় চলে না সাবধান আল্লাহ আমাদের সব ভাইকে পূর্ণ হেদায় আদান করুন পিতামাতার সাথে সন্তানের ব্যবহার সন্তানের সাথে পিতামাতার ব্যবহার दोनों विषय आलोचनार दरकार खूब जरूरी कुरान शरिफे जहेतु सतानदेश आ पित मतारे व्यवहार सिसटेम की पितामार प्रति सतान सम्मान बयान करी परे टाइम पेले मुरुबी दे सज करूं মুরব্বীদের বহু সাইজ করা দরকার কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে বাপমা ভালো হলে সন্তান ভালো হবে ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হবে সরকার ভালো হলে জনগণ ভালো হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ بِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَىٰ أَن لَّا يَقْتُلُوا أَوْلَادَهُمْ وَنَحْنُ আল্লাহ পাক অরাসভাবে আদেশ দিয়ে বলেন আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না এবং আল্লাহর ইবাদাতের মধ্যে কাউকে ভাগ বসানো যাবে না অংশীদার করা যাবে না শিখ বড় মারাত্মক এক অপরাধ সাবজেক্ট এটা বন্ধ ও বিনওয়ানা হে সন্তান पिता मातारे एहसान करो एहसान शुद्ध एहसान आलोचना कर समय शेष तेहतु एहसान शब्द का संक्षिप्त किचु बनी एहसान दामी एक सम्पे नाम एहसान যদি বান্দা এহসানের দরওয়াজা অর্জন করতে পারো আল্লাহর কস বিনা হিসাবে বান্দা জান্নাতের মেহমান ভায়া যাইবা এহসান এ তো দামি একটি সম্পদ এহসানের শাব্দিকর্ত হল অনুগ্রহ দয়া দিতে বেশি দাও নিতে কম নাও এর নাম হলো এহসান নিতে সমান দাও দিতেও সমান দাও এর নাম হল ইনসাফি মাস আলামতে ইনসাফের হুকুম হল উজুবের উপরে আর এহসানের হুকুম হল মুস্তাহের উপরে তবে এহসানের এত দাম এত দাম এহসানের দরওয়াজা যদি অর্জন করতে পারো রে বান্দা তাহলে আল্লাহ তোমাকে কুরবতের দরওয়াজা দান করবেন বান্দা চাকুরি করে মূল বেতন মাঝে মাঝে বোনাস আল্লাহ বলেন গোলামের দল আমার যদি গোলামি করো আমিও তোরে বেতন দিব এবং মাঝে মাঝে বোনাস দিয়া দিব বেতনের নাম হল উজুরাত বোনাসের নাম হল কুরবত উজরাত এটা মূল বেতন আর বোনাস হল পুর্বাত বলে বোনাস কখন পায় বলে মূল টাইমের ডিউটি মূল ডিউটির বেলায় পাবি গুজরত তার ওভার ডিউটি করলে পাবি পূর্ব পূর্ববাত একটি দামি সম্পদ আল্লাহর মোলাকাতের দরওয়াজা পরস্পরে অপরের প্রতি যেমন এহসান আমি আল্লাহ তোমাদের উপরে করেছি একটা কিডনি থাকলেই চলতে পারতি আমি আল্লাহ দয়া করে ডাবল দিয়ে দিছি এহেসান করে চিড়ে একটা চক্ষু দিয়াও বান্দা দুনিয়া জীবনে চলতে পারে আমি দয়া করে দনো চক্ষই ভালো রেখেছি একই মায়ের গরমের সন্তান কারো জিব্বা দিয়া কথা বলার আওয়াজ নাই কারো আওয়াজ চলতেছে দুই হাতের মধ্যে এক হাত না ওই বান্দাও জমিনে চলে আমিও তোরে এক হাত দিয়া পাঠাইতে পারতাম আমার কাছে কোনদিন তুই বলাই রে মালিক তুমি আমারে পূর্ণ ভালো করে বানে আমি আল্লাহ তোরে পুরা বডি সুন্দর করে দিলাম ও সবাই জিদ্বা কথা বলে হাফিজুর রহমান কথা বলে সবার কথায় মানুষ বসে না তোমার কন্ঠের ভিতরে মায়া আমি আল্লাহ এহেসান করেছি শোকরা দেয় কর মাস্তানি যদি করো আমি আল্লাহ তোর দেওয়া নেয় মত আবার ফিরায় নিয়ে যাব আবু বাহাবি আবু নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের ওই আয়াত রামা করেন ইন্নাল্লাহ হাস্তার आयात पढ़े नाबू बा कान्न भेंगे पड़े मायर नबी जिज्ञास करे आबूब अथवा जिज्ञास करे आबूबाकर नाम कान्नाराय बम्बार बहबी आल्लर कुरानी आयात पढ़ते गि कन्नायर नाम शेष करते सारा रार कन्न चले गे কেন তুমি আয়ার পরে কান্না করলা। আল্লাহ পাক বলেন রে গোলাম তোর জীবন আর সম্পদ আমি কিনে নিলাম বিনিময় জান্নার তোরে দিয়ে দিল জান্নার দিয়ে তোর থেকে জান্নাল কিনে নিলাম আমি আবু বা কাপুরের দোকান দিয়ে আমার দোকান থেকে এক মহিলা কাপড় কিনে নিয়েছি কাপড় কিনে নেওয়ার পর আজকে সকালবেলা বেলা কাপড়টা আমার হাতে ফেরত দিয়া দিল ফেরত দিয়া বলে আবু মাকর কাপড় ফেরত নাও টাকা দাও আমি বললাম কেন কাপড় ফেরত দিয়া টাকা নিবা বলে তোমার দেওয়া দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ফেরত দিয়া দিয়া ওই ঘটনা মনে পড়ে আজ আমার কান্না আল্লাহ পাক যদি আবু মকরকে দেখে বলে আবু মকার আমি তোরে জান্নাত দিয়া জানমাল কিনে নিছ জান্নাতের যে আমলা করেছ নামাজ করেছ আমি মাওলার কাছে তোর আমল পছন্দ হয় নাই তোর আমল ফেরত নেই জানমাল নিয়া যা জান্নাত আমার ফেরত দিয়া দে যদি আল্লাহ এমন বলে আমি আবুবাকরের কোনো উপায় নাই ইয়া এলাই তে মো হি তুমরা মা এঝুসে মুখো মুহসান করো হ্যাঁ শুনতা কোনদিন বলো না মালিক তুমি আমাকে মানুষ বানাই আমি আল্লাহ দয়া করে তোরে মানুষের ঘরে পাঠাইছি নাম হলো হেসান মানুষ হওয়ার পরে কোনদিন বলো না তুমি আমারে মুসলমানের ঘরে বানাই আমি আল্লাহ মুসলমানের ঘরে না পাঠায় যদি করে পাঠাইতাম করার কিছুই ছিল না আমি আল্লাহ তোরে দয়া করে মুসলমান বানাইছি শুধু তাই নয় আমি আখরি নবিরূপ মত হিসাবে তোর পাঠাইল একটা নে আমতের শকর আদায়ার্থে যদি শেষ দায় পরে যাও হবে আমতের শোকর আদায় করে শেষ করতে পারলি বান্দা তোর উপরে আমি যেমন দয়া করছি পরস্পরে তুইও অন্যের উপরে দয়া কর আহসিম কামা আহসান এহসানের অর্থ বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ হবে কেউ বলেছে নেহসানের নেসবত যদি আল্লাহ দিকে চলে যায় তখন তার অর্থ হবে মুরা কাবা ওমরে ফান উদ্ব বলেন আমি পয়গম্বরের দরবারে বসে আছি হঠাৎ ছাদা পোশাক পরিহিত মুসাফির পয়গম্বরের দরবারে আগমন করলেন প্রশ্ন করেন আখবির মুহাম্মদ আকবির হে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম ইমানের বর্ণনা দমান কাকে বলে ইসলাম আনিল ইসলাম ইসলাম কাকে বলে আনিল এহসান এহসান কাকে বলে আল্লাহ রবী এহসানের জবাব দিয়া বলেন আনুদালাম তুমার ফার আল্লাহর নবী বলেন এহে রে উন্নতের দল ভালো করে জেনে নাও আল্লাহর ইবাদ করো বা এমন নিয়েতে করবা যেন তুমি নিজেই আল্লাহ পাকেরে দেখতে যদি তোমার আমল দুর্বল হয় ব্যাটারির চার্জ নষ্ট হয়ে যায় যদি তুমি আল্লাহকে না দেখো এতটুকু মনে রাখবা আল্লাহ তোমার সব কিছু দেখতেছে কে দেখেন আরো ধরে বলেন আমি যদিও আল্লাহকে দেখি না তবে আল্লাহ পাক আমার দিলের খবর পর্যন্ত জানেন আল্লাহ পাক বলেন ওর সুল উন্নতরে জানা দেন্ল আরুদা ই আসমান জমিনের বাসিন্দারা কেউ অদৃশ্যের খবর জানে না কে জানেন আর ওরে বলেন নাকি নবী জানেন নবী জানে কিনা বুঝি আর জানি না তবে আমি বা মায় জানে হ্যাঁ তাই কেমনে জানে টের পাইলা কেমনে বলো আল্লাহর বান্দা বলে যখন আমি জুতা খুলে বাবার দরবারে ঢুকলাম বাবা আমার চেহারা দেখে ডাক দিয়া বলে ফেললো আমার নাম ও সলিম আছো বাড়ি কেমন তিন ছেলে দুই মেয়ের খবর কি কাপড়ের দোকান দাও দোকানের হালাত বলো হ্যাঁ আমি ঢুকা মাত্র আমার নাম বলে ফেললো দিলের খবর যখন বলে ফেললো আমার শুধু বাবা না এই বাবা আমার না ওজুবিল্লা এ বাবা আমার কাবার কা বা দিলের খবর বলে দেয় ও এলাকার মুসলমান আমি শুরুতেই বলছি গালাগালি হারাম आत्मसमालोचना जाएज आलोचना जेज आो दोष बला जाएज नहीं हाँ चार कारण दोष बलाओ अजी तबी से दिए जान भाषा निरपेक्षतार मानदंडे तुम जे को पीड़े भक्त हाओ शुने मुड़ी तुम्हें पीड़े भक्त তবে আমি আমার পীরকে মানি ততক্ষণ পীর আমার নবীর সুন্নত মানবে যতক্ষণ কোন ঝগড়া নাই কোন ভেজাল নাই যদি তোমার পীর বাবার মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল থাকে তাহলে টেনশন নাই আর যদি দেখো না না টুপি নাই দাঁড়ি নাই লাম্বা জামা নাই পর্দা নাই কোরআনের তালাওয়াত নাই কান্নাওয়ালা বয়ান নাই আমল নাই এ যদি পানিতে দম দিলে পেট বাতা ভালো পেট ব্যথা ভালো হয় যায় মাথা ব্যথা ভালো হয় তোমার দিলের খবর বলে দেয় আল্লাহর কস একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এটা অলির কারামতি না কারামতি না কারামতি না আল্লাহ এগুলো জাদু মন্ত্রী কালামের হ্যা আল্লাহর গোলাম খবর জানেন কৈতুন আমি আমার বহু জিন আছে নুরিদ এগুলোর কথা বলছি জিগেছি ও মুখে যেরকম করতেছে ব্যাপার কি সব আমরা খাই ওই ভন্ডও কিছু ভায় না ভাগে সব আমরা খাই ভাইরা আমার কোন লোক ঘর থেকে বের হলে আমি খবর নিয়ে বলি বাবা জিনেরা গিয়া বলে অমুক এলাকার এক সন্তান আসতে তার এত ছেলে এত মেয়ে বাড়ি এই জায়গায় এই ব্যবসা করে সব খবর দেই হাদিয়া যা পাইবে দশ বাঘের নয় বাঘ আমরা খাই মোটামুটি সে এক বাঘ পায় আল্লাহ আপনি আমাকে সবার আগে দায়ন করেন আল্লা দিনের নেশবতে কুদরতি হাতে আল্লাহ করেন করুন জাহান্ন থেকে আমাদেরকে হেফাজত করুন এই জন্যই কিছু কথা বলতেছে বায়রা আমার গাইবের মালিককে কয় না না রহমাতুল্লিল আমি ইমরাস্তা দিয়ে চলছেন হঠাৎ করে দাঁড়ায় বলে দাঁড়াও হেসা বায়াম কবরে আজাব হয় আমি নবী দেখতেছি কবরের মধ্যে আজাব হচ্ছে দোয়া করে যাই নবী যদি গায়েব না জানেন বলো কবরের আজাব কেমনে দেখলেন যুদ্ধের ময়দানে আমার মায়ার আর নবী কারো ঘরে খানা খাচ্ছেন পাশে সাহাবা দুশ্মনে খানার মধ্যে বিষ লাগায় দিল এক সাহাবি খানা খায়া জাগাত মারা গেল বিষ মিশ্রিত খানার কয়েক লোকমাবার নবীও খাইলেন জীবনাই নামিন এসে বলেন সাবদা নবী আর লোকমা দিবেন না খানার মধ্যে বিষ আছে নবী যদি গায়েব জানে জবাব দাও খানার মধ্যে বিষ কেন দেখে না নবী যদি গায়েব না জানে তো কবরে রাজাব নবী কেমনে দেখলেন নবী যদি গায়েব জানে খানার বিষ কেন দেখলেন না পরস্পর গুরুদি দনু প্রশ্নের একটা জবাব হল মায়ন্তি কুয়ান হওয়া ইল্লা ই আল্লাহ পাক বলেন আমি আমার নবীরে ওহির মাধ্যমে যা জানাই আমার নবী তাই জানেন আমি নবীরে যা জানাই না নবী তা জানেন না কবরে রাজাব আমি নবীরে দেখি নবী খানার ভেতরে বিষ কেন দেখে না আমি আল্লাহ দেখাই না যে কারণে নবী দেখে না গাইবের মালিককে আলিমুল সাহাদীতি হুয় র মহিম জিন্দাপুর হাকিম হেমতে কুলস তো করদিম জমিয় মিল কনু আনহু বখ পুরো আসনো কদি মস্তি কদি মস্তি এহসান আল্লাহর দিকে যদি নিষ্পাত করা হয় তর্জমা হবে মোরা কব মরা কাবার সব কামার নবী দিয়ে বলেন আল্লাহরে বাদাত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও হজরতে আলী আল্লাহর নবী বলে নানান দিনে তুলে এলমি আলিম বাবুহা আমি হলাম এলমে শহর আর এই আইলমের শহরের দরওয়াজা হল আমার আলি কেউ প্রশ্ন করলেন হে আলি তুমি যে আল্লাহর ইবাদাত করো বল তুমি আল্লাহকে কোনদিন দেখছো নাকি আলি চোখের বাণি ছেড়ে বলে ভাই আমি আলি এমন আল্লাহর ইবাদাত করি না যে আল্লাহকে আমি নিজে দেখি না আমি আল্লাহকে দেখে দেখে ইবাদ করি আমি আলি তাহলে হেসানের চূড়ান্ত দরওয়াজা হল আল্লাহকে দেখে দেখেই বাদাত কর যদি না পারো এতটুকু মনে রাখবা যদিও আমি আল্লাহকে দেখি না আল্লাহ পাক আমার সব কিছু দেখতেছে আল্লাহ দেখেন ভেবে বাদাত করো হে মুমিন আল্লাহ বলেন ও সন্তান পিতা মাতার সাথে হেসান করো হেসান إِنَّ الله يَأْمُرُكُمْ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَا عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْمُنْكَرِ وَالْبَضِ يَعِذُكُمْ تذكرون تَذَكَّرُونَ <تصفيق> إِسَانِ আল্লাহ পাক বলেন যে হেসান করবে সে আল্লাহর রহমতের চাদরে আবৃত হয়ে থাকবে ইন্মত ইন্না রহমত নিকট আল্লাহ রহমত এহসানেরাম এত দাম এই এহসানের দরওয়াজা যারা অর্জন করলো তারা কামিয়াবির চূড়ান্ত ভাবে চলে ওরে সন্তান মা বাবার সাথে এসান কর मा तुमारे बाना दे तुम तीन बेला दाओ माँ बाबा घूम पड़ाओ बाबा तीन बेला खाना दुध तुम तीन बेला खाना, खाना दिव ना मन भरे फल फर दा बा मन चाय बेदाना खाद मन चाय अंगुर खा सतान माँ बाना বলার আগে আগে মায়ের হাতে আঙ্গুর পৌঁছায় দিবি মা বাবার হাত তুলে দোয়া করার দরকার নাই মনটা যখন খুশি হয়ে যাবে মা বাবার মন খুশি তো আমার আল্লাহ খুশি মা বাবার কারণ তুই আর কত দিবি কত দিবি প্রসাব বেদনায় মা যেই কান্না কানলেন ওই একটা কান্নার কষ্ট সারা জিন্দিগি যদি তুই মা মায়ের পায়ের জুতা বানায় দাও প্রসাবার কষ্ট ঋণা দায় হবে না করেও মা বাবার ঋণা দেয় করা যাবে না হিসাব করিস না মা বাবারে অনেক কিছু দিলাম কারণ মা বাবায় যে কত দিছি কোনদিন মা বাবা হিসাব করে নাই তোমার আমার মা বলছিল অস্বামী আমার আমার ছেলে মেয়ের জন্য প্যান্ট মায় বলছিল একটা জামা কাপড় নেওয়ার জন্য আমার বাবা ধার করিয়া আমার জন্য অনবরত নিতেই থাকলো কোন মাপজপ করে নাই হিসাবও করে নাই তুই যদি মা বাবারে দিয়া হিসাব করো কপাল ধরে যাবে সওয়াব কাটা যাবে মা বাবার সাথে হেসান করো আর ক্ষমা চাউরে মালিক আমার সামান্য মাস্তানি করিস সন্তান। বিশাল বেল্ডিং এর মালিক হয়ে গেছো টাকার অভাব নাই মনে করছো এগুলি তোর নিজের মাস্তানি না না একটু চক বন্ধ করে দেখের পিছনে মা বাবার দোয়া কান্নাস মনে করছো মা বাবার সাথে ঝগড়া করে চিটাংসা চাকরি করি আমার গ্রামের বাড়ি মা বাবা আমার খবর নেয় ওরে সন্তান তুমি জানো না মা বাবা এক রাত্র ঘুমায় না তোমার জন্য দিলটা খুলে দোয়া করে ওদায় আর মালিক সন্তান আমার সাথে ঝগড়া করে চলে গেল আমিও ওর জন্য বড় ব্যাকুল তুমি বেজার হইও না দুনিয়ার চলার পর তুমি আসান করে দিও আল্লাহ রাতের বেলা ঘুমাইছ মা মোবাইল করে মোবাইল রিসিভ না সকালবেলা বলো মা ঘুমাইছি যদি বলো মা তুমি কি ঘুমাও না বলে সন্তান যতই ঘুমায় তোর চিন্তা আমার হঠাৎ করে কেন জানো ঘুম ভেঙে যায় ওই মোবাইল আমার শিয়রের কিনারা তোর কলটা বাজা মাত্র আমার ঘুম ভেঙ্গে গেছে হুমা মা বাবা যদি বৃদ্ধ বয়সে চলে যায় তাদের ক্ষেত মত করো ধিও না ফালা তাকুল্লাহমা উফিন খবরদার মা বাবার সাথে এমন আচরণ করবি না যেই আচরণে মা বাবায় কষ্ট পেয়ে উহ বলবে আহ বলবে দুই নাম্বার ব্যাখ্যা হলো। মা বাবার কথায়ও সন্তান তুমিও আহ বলিও না উহ বলিও না কারণ তোমার আহবলাটাও বলাটাও মা বাবার জন্য কষ্ট ফলা তাহুমা উফিংওয়ালা তান্ন রহুমা आह बोलिओना कष्ट पा बा कथा तुम्हें उह बोलिओना अथवा मा बा करबा ना जे कारण मा आह बोले उह बोले दोनों दिगे आह बला उह बोला कष्ट व्यापार मा बाबा जदि कष्ट आह बोले तुम कपाल खराब আবার তুমি যদি মা বাবার কথায় আহ বলো তাতেও তোমার কপাল খারাপ ফালা তাহমা উ খবরদার মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না কেমনে কথা বলবি রে সন্তান আল্লাহ নিজে শিক্ষা দিয়া বলেন অকুল্লাহমা কৌল্যাংমা ايه قولا كريما قولا لطيفا قولا جميلا ليرا سهلا ايه من كتب যেই ব্যবহারটা হবে বড় নরম যে ব্যবহার হবে বড় সহজ কৌলানকারি মা কৌলানকারিমা কৌলান জামিলা কৌলানকারিমা লাইনান মানি নরম সাহলান মানি সহজ এমন নরম কথা বলবি মা বাবার আওয়াজের থেকে যেন তোর আওয়াজ বড় না হয় মা বাবার চোখের দিকে তাকায় কথা বলবি না মাথা নত করে বিনয়ের সাথে কথা বলবি নরমের সাহলামানি কেমন বলে তুমি চট্টগ্রাম শহরের ছেলে গ্রাম থেকে গিয়া তুমি এখন শুদ্ধ বাংলা শিখেছো ইংরেজি শিখছো খবরদার গ্রামে গিয়া মা বাবার সাথে শুদ্ধ বাংলায় কথা বলবি না ইংরেজি বলবি না মা বাবায় যেই সহজ ভাষা বোঝে গ্রামের যেই ভাষা বোঝে ওই ভাষায়ে সহজে কথা বলো পণ্ডিতি যদি করো তুরন্ত বেয়াদবি হবে মা বাবায় মূর্খ মানুষ মা বাবায় যেই ভাষা বুঝি ওই ভাষায়ে সহজে কথা বলাই হলো সালা কওলান কারীমা নরম ভাষা এবং সহজ ভাবে কথা বলো খবরদার অনেক পণ্ডিত আছে ইংরেজি বলে এখন কথায় কথায় ইংরেজি বলে কার সাথে বলে বাড়ি গিয়া মা বাবার সাথে ইংরেজি বলে জায়গা পাইলি না রে সন্তান মা বাবার সাথে তোমার পণ্ডিতি করাটা বেয়া দুবির নাম অন্ত অকুল্লাহ মা কৌলঙ্কারী মা জানা হাজি মিনার রহমা বিছিয়ে দাও হে সন্তান মা বাবার জন্য বিনয়ের দাও ওয়কফিজ লাহুমা জানা হাজদুল্লি মিনার রহমা ও সন্তান মা বাবার জন্য বিছিয়ে দাও বিনয়ের দানা একটু বলবেন কি আপনারা ড বা পাখা মানুষের হয় নাকি পাখির হয় বুঝেন না ওই আল্লাহর বান্দারা কথা বুঝেন না পাখা কি মানুষের হয় না পাখির হয় তাহলে আল্লাহ বললেন অফিজলা হুমা জানা হাজুল্লিমিনার রহমা কেন আল্লাহ মানুষেরে বললেন তোমার দানা বিছায় দাও ও সন্তান বিনয়ের দানা বিছিয়ে দাও ডানা তো মানুষের হয় না পাখির হয় কেন আল্লাহ মানুষের দানার কথা বললেন এক নাম্বার জবাব যখন আল্লাহ কোরআন নাজিল করেছিলেন ওই সময় আরবের মানুষের অভ্যাসের দিকে নজর করেছেন আরবের মানুষের অভ্যাস ছিল পাখির সাথে গভীর সম্পর্ক পাখির সাথে এত সম্পর্ক আরবের মানুষ ভালো মন্দ যাচাই করতো পাখি দিয়া আখোলা আকাশে পাখি উড়ায় দিত পাখি যদি ডানে যাই মনে করত পাখি যদি বাম দিকে যাই মনে করত অকল্লা এজন্য পাখির কথা উল্লেখ করেছেন আল্লাহ এই সুরায় সুরার ভিতরে আরাকায়ে আল্লাহ বলেন অকুল্লু ইনসান ইন আল হুতয় রহু আলু কি मानुषे गई नम्बर जवाब ओ मुम पाखिर दिखे तकाया देख जत बड़ पाखी हक ना क्यों पाखिर शक्ति हल डाना তোমার মেজাজের যত ডানা আছে তোমার শক্তির যত ডানা আছে পুরা তারে বিলীন করে মা বাবার সাথে বিনয়ের সাথে তুমি নত তোমার শক্তি দুর্বল করে দাও কেমন দুর্বল মা বাবায় থাকবে জিন্দা আর মা বাবার সামনে সন্তান তুমি থাকবা কবরের যাত্রী মরাল মা বাবায় তোমাকে আঘাত করবে লাশের যেমন কোন শক্তি নাই তোমারও শক্তি যেন না থাকে হুমা জানা হাজুল্লি বিছায়া দাও তোমার বিনয়ের দানা কথা শেষ কি চমৎকার আল্লাহর কথা বিনয়ের ডানা বিছায় দাও কথা শেষ না আল্লাহ বলেন অনেক সন্তান দেখাবার জন্য মা বাবার কাছে নত হয় কিন্তু দেলের অবস্থা বড় খারাপ আল্লাহ বলেন সাবধান বিনয়ের ডানা বিছাইলেই হবে না মিনার রহমা অনুগ্রহের সাথে মহাব্বতের সাথে নত হলেই হবে না আর দিলটারে পুরা মহাব্বতে ভরপুর করে বিলাইতে হবে তুমি যদি নত হয়ে যাও দিলের হালাত যদি মা বাবার প্রতি খারাপ থাকে এমনটা হবে না রে সন্তান মিনার রহমা আল্লাহ বলেন মোহাবতের সাথে অনুগ্রহের সাথে বিনয়ের ডানা বিছায়ের দৌড়াও মা বাবার পা দরে ক্ষমানাও মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না বরং সম্মান আল্লাহ বাড়ায় দেয় আল্লাহর পছন্দ করে বলিলে ও চট্টগ্রামের মানুষ আমি হাফিজ রহমান আল্লাহর কসু এলেমের গৌরবে আমলের গৌরবে চেয়ারে বসি নাই আল্লাহ সম্মানের চেয়ার দান করেছেন একমাত্র আমার মা বাবার চোখের পানি কত সন্তানের খবর পায় সন্তান বিবাহ করে বৌ নিয়া কোথায় থাকে মা বাবার খবর পর্যন্ত নেয় না কত দিদ গেল বাড়ি বা মা কান্না করে একটা নতুন জামা কাপড় না সন্তান কত আরাম করে বউ নিয়ে কোনো খবর এরে সন্তান অনিমো মা বাবার পরিযায় ব্যথা দিয়া কেউ খামিয়াবি হতে পারে বরং মা বাবার দোয়া কত বড় দামি সম্পদ বাইজিদের ঘটনা কে না জানে এক গেলাস পানির দ্বারা বাইজি সারা দুনিয়ার অলি ভাই গেল মা এমন দোয়া দিছেন বেইমানের আবেদিনেরাও বাইজিদের নাম শরৎ শ্রদ্ধার সাথে স্মরণ করে একটি গ্যালাস পানির ফলে বাইজিদের রে কলে তুলে হাত তুলে মা বলে বাইজ কেও লিবান হাতুলে মাবোলে বাইজ কেও লিবান মাইর দোয়ালো হে মমি মাইর মায়ের মায়র দোয়ালো হে মমি মাইর দোয়ালো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হেমিন মায়ের দোয়াল যার কারণে বাইজিদের সরিয়েছে বিশ্ব ভুব ছোট্ট শিশু বাইজি দি মতো সবাই হোট্ট শিশু বাইজি দি মতো সবাই হায়ের দোয়াল হেমো মিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হেমু মিন মায়ের দোয়াল নিজে নিজে মনে করো। হইলাম বর যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যায় দোয়ালো হেমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়াল বিপাতে পরবে না তুমি যখন যে যাও বিপাতে পরবে না তুমি যখন যে যাও মায়ের দোয়ালো হেমিন মায়ের মা। দর পে দর তাকে এখতিয়ার তাকে বাঁশি দরদ আতে মা দরপে দর কোন তাকে বা দরদ আোনা মা বাবার দোয়া বড় সম্পাদ ও সন্তান ওই মা বাবার সাথে যদি বেয়া হয় পা ধরে ক্ষমা নাও সাহাবি দ্বারা বনে ন অন্যায় তো করেই ফেলেছি কিন্তু কপাল খারাপ মা ও জমিনে নাই আমার বাবাও নাই মা বাবায় দুনিয়ায় না অন্যায় করেছি ক্ষমার কোন রাস্তা আছে নাকি আল্লাহ নবী বলেন সাহাবি জানায় দাও তুমি আমল কর মা বাবায় যদি দুনিয়ায় না থাকে কই মা বাবার কবর তালাশ করে যাও মা বাবার খবরের সামনে দাঁড়া অন্তর বলে দরুদ সালাম পড় আল্লাহ সুরা পর তিনবার সুরা এখলাস পর দরুদ চরিফ পর আল্লাহ কুমু টাকা সুরা পর অন্তর পরে তোমা কর সন্তান মা বাবার জন্য জিয়ারু তের দোয়া করো দোয়া আমি আল্লাহর শিখায় দিলাম রব্বির হামুমা কামা রব্বায়নি আল্লাহর নবী বলেন শুক্রবার দিন মা বাবার জন্য সালাব পাঠাও অবাধ্য সন্তান হলেও বাধ্যগতভাবে সন্তানের নেককারের খাতায় আল্লাহ নাম লিখে দিবি কি দুঃখ কি দুঃখ বাংলাদেশের হুদুকে the least বাস রিজার্ভ করে ব্যানার টানায়া টাকা উঠায়া শাহজালালের মাজার জিয়ারতে যায় শাহরানের মাজার জিয়ারতে যাও আমানত শাহর মাজারে দৌড়াও আমি নিষেধ করি না রে বাবা ঝগড়া করি না কারণ আমানত শাহ খাটিয় আল্লাহওয়ালা শাহজালাল শাহরান কিন্তু তুমি কি জন্য গেলা কি পাইলা সেখানে গিয়া কিছু নাচ গান আসলা মসজিদে জামাতেও নামাজ একবারও গিয়া দাঁড়াই না জিয়ারত না। একটু সওয়াব পাঠাবার ব্যবস্থাও করল না হুজুরদের বয়ান কয় আজকেই মা বাবার কবর জান্নাত বানায় ফেল কেমনে বানাবি কয় তেরোটা গরু জবাই করে মানুষ খাওয়াম দশটা উঠ জবাই করে গোটা এলাকার মানুষের দাওয়াত দিলাম প্যান্ডেল চেয়ার বসাও মা বাবার চেয়ারে আসার চান্স নাই এমন লোক চেয়ারে বড় লোক বসাইলা জুমার নামাজ পড়তেও তারা ঠিক মতো যায় না কি সে তু দু নমায় রোহায় নমি গুয়াম কে আজ দুদাবাস বহারকারি Baire করে বাইরে যে কুইবেন যে শাহ জ্বালালের বিরুদ্ধে গেছে তার ছেড়ে আছে না কিছু আগাও বুঝে না মাথাও বুঝে না বাবার জন্য দোয়া করোয়া বড় কঠিন এক সম্পদ রসুলের সাহাবিয়াল কামাল রাহু ঘটনা ইন্তেকালের সময় কাদে মা ঘটনা আপনারা জানেন वही बाबा जार दुनियाते ना दोर दरवाजा दोनों बंद अतएव क्षमानियाम बड़ संकट दुनिया तो कमियाबर चाबी भी परकाले छाव चा। ढाकार शहर एक दिन हमें रिक्शा उठल देखी रिक्शा चला बुरा मानुष जिज्ञास कर बुढ़ा बाबा रिक्सा चाल क्यों तुम्हारे बुरा शुने दिया चो खेर पानी, दिया से एक बड़ा कौन लेखा बड़ा कर विदाय दिलखा बड़ा अवस्था ऐले कई जानी विवाह कर খবরও নেয় না অন্যর মাধ্যমে শুনেছি সে জান ঢাকার মধ্যে কোথাও থাকে খবর নেয় ওরে সন্তান ওই মা বাবা কত আদরের মা এই গত কোরবানি যে চলে গেল অনেক সন্তান চট্টগ্রামে চাকরি করে কোরবানিতে বাড়ি যেতে পারে না টাকা পাঠিয়ে দিছে ওরে সন্তান একটু খবর নিয়ে দেখছ টাকা পাঠাইয়া দিয়ে বলছো মা বাবারে বলবা গরুর মধ্যে একটা অংশ যেন নে আমি চাকরির কারণে আসতে পারলাম না বড় ভেজাল মোবাইল করিয়া খবর না গোস্ত পাকায় সবাইকে খাওয়াইলো খবর নাও মা এখনো গোষ্ঠ খায় না কেন মা গোস্ত খাও না বলে আমার সন্তান আমার কাছে না নাই ওর কারণে আমার মুখে গোস্ত যায় না রে সন্তান ওই মা বাবার খবর নিলি রে সন্তান বুড়া মানুষ কাঁদে আর বলে হুজুর সন্তান বিয়া করে কই যেন খবর নাই এখন দুটো মেয়ে আল্লাহ দিয়েছেন বড় মেয়েটা বিবাহ দিনম্বর আরামে তাহলে সমস্যা কি রিক্সা চালাও কেন ছোট মেয়েটা নিয়ে বড় ভেজাল হুজুর আমার মেয়ে দুটো যদি আর আমি থাকত আমি কোন রকম চাষাবাদ করে জীবন চালাইতাম কপাল বড় মন্দ কি মন্দ বলে হুজুর ছোট মেয়েটাকে বিবাহ দেওয়ার এক মাস পরে বাড়ি আসলো বাড়ি আসিয়া বলে তাড়াতাড়ি তোমার জামাই আমাকে রাখবে না বলে ইঙ্গিত করেছে কেন বলে পঞ্চাশ হাজার টাকা লাগবে যৌত যদি টাকা না দাও তোমার মেয়েকে রাখবে না জামাই বলেছে আবার মেয়া জামাই কি বুঝায় শুনে দিলাম আবার কয়েকদিন আগে মেয়েটা কান্না করতে করতে পারি মায়ের সামনে দাঁড়ায় পিঠের জামা উঠায় বলে মা তাকায় দেখো পঞ্চাশ হাজার টাকার জন্য কত পিটান যে তোমার জামাই পিটালো টাকা যদি না দাও আমাকে রাখবে না রে মা ওই মেয়েটার কান্নাবি বাবা সহ্য করতে পারি নাই আমি আজকে ওই পঞ্চাশ হাজার টাকা কামাইয়ের জন্য মেয়ের মুখে হাঁচি ফুটাবার জন্য রিক্সা নিয়ে ঢাকায় নেম ওরে বেইমান ওরে ডাকাত ওরে ডাকাত ওরে ডাকাত তোর মতো বেইমান আর কে হতে পারে তোর মতো চোর ডাকা তার কে হতে পারে তোর মতো অসভ্য আর বেদব কে হতে পারে যে তুই বিয়া করে আবার শ্বশুরের चोखे पानी फलाओ टी पूर्वी चोर पानी बड़ दाम हरान टाक शुरे का दूसरी शाशु के का दाओ कपाले लेख তোর মতো বদমাইশ বেয়াদা তার জমিনে একটা ওনার কন্ট্যাক্ট বিয়া করুন বিদেশে যদি নেওয়ার তুমি ভিসা দাও ওরে সব বদমাইশ কোথাকা শয়তান ডাকা ভাইরা আমার এত বড় ইতর রড পুইরা ভিডাইল মনের ঝাল মিটেনা কত বড় বেইমা তোর ভিডাইতো যদি ইসলামী রাষ্ট্র হইত তের কেন মাস্তানি করতে পারো না মাস্তানি এখন চলে না না দুই হাত দিয়ে কামাই করে আর শ্বশুরে রেখা বি শাশুরে রেখা আর মাস্তানি করবি যে আমারটা তারা খায় ইটা পারো না ভিক্ষুখের ছাপা ভিক্ষু নির্লজ্জ আল্লাহ আপনি হেদায় আবদান করেন চট্টগ্রাম এগুলো নাই হ্যাঁ আল্লাহ আপনি হেদায় আবদান করেন এর যারা তো আমার আল্লাহর্বুর আলমিন বলেন ও সন্তান মা বাবার দোয়া নিয়ে চলো মুরব্বীদের সাথে যেন বে না হয় মা বাবার দোয়া মুরব্বীদের দোয়া বড় কাজের জিনিস এলাকার পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা এ যুব আমিও একটা যুবক সন্তান মনে মনে ভাবতেছ টুপির কারণে বুঝি স্বাধীনতা গেল না রে বাবা আমরা না খাইয়াও নাই বরম রাজার হালে চলতেছ কে খাওয়ায় সম্মানকে দান করো না এর যুবকাল্লার গোলাম তুমি চোখের সামনে দেখতেছো টুপির কারণে দাড়ির কারণে আমরা কি না খায় ভিক্ষা করি বরং তুমি বলো দাড়ি না রেখে টুপি না মাথায় দিয়ে নামাজ না পড়ে কত শান্তিতে আছে মোটেও শান্তিতে না কারণ শান্তি দেওয়া মালিক আল্লাহ আল্লাহ শান্তি তখনও দিবেন যখন বান্দা আল্লাহর গোলামি করবে বাইরা আমার এ যুব কত আর মাস্তানি করবা গুণাহের আকর্ষণ তো আমার দিলেও আছে তোমার অন্তরও আছে টুপির কারণে মাথা গরম হয় নাই দাঁড়ির কারণে সম্মান কমেনি অনুরোধ করে যাই তোমার পাও দুটো আগায় দাও আমি তোমার পাও ধরে বলি নামাজ বাদ দিও না দাঁড়ি কেটে নবীরে কষ্ট দিও না কাদায় না তোমার মতো যুবক দাঁড়িওয়ালা আমার মতো হুজুর না তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে কলেজে পড়ে রেবার পুলিশ বিডিয়া নাই তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজ টাকার মালিক অভাব পারলা নারে বাবা কপাল বুঝি সুযোগ আছে তো বা করো কয়েকদিন আর দুনিয়াতে বাসবা। এমন কোন দিন নাই যে যুবকের তাজা মরণের লাশের খবরও নাই ওরে কয়েকদিন আর দুনিয়াতে বাজবি রে যুব অনুরোধ করে বলছি তো বা করে খাটি আল্লাহ এই যে কয়েকদিন আগে চলে গেল কোরবানির আগের জুমায় চলে নামাজে। নামাজের আগে বয়ান করব। ঠিক এমন সময় এক যুবক আমার রুমে ঢুকলো যুবক রুমের মধ্যে ঢুকে মোবাইলটা ওপেন করে আমার সামনে দিল আর মোবাইলের দিয়ে তাকায়া। দেখি একটা শার্ট প্যান্টাই যুবক লম্বা চুপ চেহারা দেখতেছি আর ওই যুবকের দি তাকায় দেখি চোখের পানিগুলো জিজ্ঞাসা করলামে যুবক এই মোবাইলে ছবি কার যুবক কান্না করে বলে হুজুর আমি যুবকের আট মাস আগের ছবি আট মাস আগের ছবি হুজুর আমি বললাম তুমি কি কাজ করতা যুবক বলে হুজুর পরিচয় দিতে বড় লজ্জা করে আমি যুবক এই বাংলাদেশের গানের শিল্পী নাটক করি কৌতুক করি বিভিন্ন জায়গায় শুটিং করি লক্ষ লক্ষ টাকা আমার ইনকাম কিন্তু একবার আমি আট মাস আগে গেছিলাম শুটিং করার জন্য বন্ধু বান্ধবী ধীরে নিয়ে ওখানে যাওয়ার পরে ইন্টারনেট খুললাম ইন্টারনেট খুলে একটা বয়ান হঠাৎ বেজে উঠল দুই তিন মিনিট যখন শুনলাম কেমন যেন ভালো লাগা শুরু হয়ে গেল বুঝাবার জন্য বলি তাকাবা রে ভাই যুবক বলে হুজুর বয়ানটা শোনা মাত্র কেমন যেন দিলটা নরম হয়ে গেল আমি এখন আর একটু টাইম বয়ান শুনতেছি বান্ধবীরা বলে আয় শুটিং কর আমি রকম শুটিং শেষ করে ঢাকায় চলে আসলাম এদের থেকে কৌশলে বিদায় নিয়ে যখন বাসায় গেলাম বাসায় এসে আমি মোবাইলে বয়ানটা দীর্ঘ টাইম শুনলাম কেমন যেন আমার দিলে এমন পরিবর্তন এসে যায় আমার কেন যেন গানের জগৎ থেকে তওবা করে ফিরে যাচ্ছি য়ানের মজা পেয়ে দেরি করি না আমি আমার শত শত শার্ট প্যান্ট গুলো ফালাইয়া আমি ঢাকার বাজারে গিয়ে একটা লাম্বা জামা কিনলাম একটা টুপি কিনলাম এরপরে আমি মসজিদের বারান্দায় গিয়া ইমামের দাগ দিলা। ইমাম সাহেবের কাছে গিয়া বলল ভুজুর আমি একটা জাহান্নবের সাবি আমার মতো অপরাধী কেউ নাই এই দুনিয়া আসলে কিছুই না আমাকে তহবা করে যুব এই পরিবর্তন তুই কই পাইছ বলে মোবাইলের একটা বয়ান শুনেছি বলে কার বয়ান শুনছো আমি যখন উজুর বয়ানটা দেখাইলাম আমিও চিনি না বয়ান টাকা ইমাম সব বয়ান শুনে বলেটা তো কুয়া কাটার হাফিজুর রহমানের আমি তখন তালাশ করা শুরু করলাম কই পাই এই বান্দাকে খুঁজতেছি খুঁজতেছি কয়েকদিন আগে জানলাম আপনি নাকি গুলশান এলাকায় জুমান নামাজ পড়ান আজ আমি আপনার কাছে আসছি একটু দোয়া করার দোয়া নেওয়ার জন্য জুরামার জন্য দোয়া করবেন যে যুবক আমি লক্ষ লক্ষ টাকা কামাই করতাম আজ আমি বড় ফিরিয়া, ঢাকার আমপুরা বাজারে একটা রাস্তার কিনারায় কাঁচা মালের দোকান দে ওই দোকান দিয়া দিন বিক্রি করে যা পায়। ওই দিয়া নিজের জীবন চালায় সংসার চালায়। হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করবেন আল্লাহ আল্লাহে দরওয়াজা নিয়ে আসে আল্লাহ জানো আবার করে না দে ওরে যুবক তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজ স্কুলে অভাব নাই তোমার মতো দাঁড়িওয়ালা যুবক চাকুরি করে ড্রাইভারি করে অভাব নাই ও আসে দল কেন তুমি দাঁড়িটা রাখতে পারো না নামাজ পড়তে পারো না হেদায়তের মালিক অল্লাহ ইজ্জতের মালিক অল্লা রিজিকের মালিক অল্লাহ সবার কপালে হেদায়ত আসবে না সবাই জান্নার পাবে না বৈজ্ঞানিকদের থিউরি তিনটা মুসিবাত চোখের পাওয়ার চলে যায় যৌবান চলে যায় অকালে মরণ হয় আমরা তাকেন আর নামাজ ছাড়বো না দাঁড়ি কাটবো না গলায় চুরি আসবে মরে যাব তারপরও দাঁড়িয়ে কাটব না ছাড়বো না নবীর আদর্শ আমার থেকে বিলীন হতে দিব না আমি নবীর আসে আমি নবীর আশের দাবি করে যদি নবীর সুননাথ না মানি হিন্দুরা তো মানবে না বৌদ্ধরা তো নবীর সুন্নাত পালন করবে না এহুদিরা নবীর সুননাথ পালন করবে না নবীর tera adorsho palon korbo amra musliman amra jodi na kori kopal goro bondo tauba <laughs> koro jubab আমার দুই রবে মা বাবা আমার উপরে দয়া করেছে মা বাবার ক্ষেত্রেও রব শব্দ ব্যবহার করা হলো আল্লাহর ব্যাপারেও রব শব্দ ব্যবহার করা হলো রবকে নাকি মা বাবা তাহলে মা বাবাকে রব কেন বলা হল এক নাম্বার জবাব রব শব্দের অর্থ হলো সকল প্রয়োজনের আয়োজনকারী কেউ লিখে বাংলায় লালন পালনকারী অথবা প্রতিপালক মা বাবাকে সাময়িক সময়ের লালন পালনের উপরে ভিত্তি করে রব বলা হল যেমনি ভাবে আল্লাহ পাপ আল্লাহ আমি কেয়ামতির দিন প্রতিদান দিবসের মালিক তার মানে কি আল্লাহ জমিনের মালিক না অবশ্যই আমি জমিনের মালিক তবে আসল আমি হাসুরের দিনের মালিক জমিনের মালিক আমি আল্লাহ তবে কয়েক কয়েকদিনের জন্য তোমার হাতে তা আমানত দিলাম আমাদের দেশে জমিন এক একজনার কাছে আমাদের বরিশালের ভাষায় বলে বরগা কেউ বলে বন্ধক দেয় কি বলে বন্ধক দেয় তার মানে তুই মালিক না না দুই বছর তিন বছর জমিন তরে বন্ধক দিলাম তুই জমিনের চাষাবাদ করে খাবি খবরদার আমার প্রয়োজনে নিয়ে আসবো মাস্তানি করে ভাবিস না জমিনের মালিক তুই জাল দলিল বিক্রি করিস না রে বাত আল্লাহ পাকবেন আমি হাসরের দিনের মালিকের দিছিলাম মনে করছে জমিনের মালিক আমি ল্যাংরা মশা দিয়া সাইজ করেছি সাবদাত অল্প দিনের জমিন পায় মাস্তানি করেছিল এক এক করে ধ্বংস করলাম ওরে বা আমি আল্লাহ যদি বেজার হই তোর চেয়ারের পায়া ভাঙতে একটা সেকেন্ডেরও সময় লাগবে না এমন ধ্বংস হবি তোর লাশও কেউ খুঁজে আর দিন পাবে না করিস না সামান্য সময়ের জন্য দয়া কর মা বাবা যেই তোমাকে লালন পালন করেছেন রাতের বেলা ঘুম নাই খানা নাই ওই মা সারা তোমাকে নিয়ে রাত কাটাইছে পাঁচটা ভাই আমরা এক ভাই সবাই ঘুমায় বাবাও ঘুমায় আমি অসুস্থ মা ঘুমায় না আমার কিনারায় সারা রাত পাহাড় আছে আমার বাবায় বলে বিবি কেন ঘুমাও না মা বলে সন্তান আমার অসুস্থ রাতের বেলা যদি মা বলে ডাক দেয় আমি জবাব না দিলে সন্তান কষ্ট পাবে ওই মা বাবা কত কষ্ট করেছেন বিশেষ করে মা অনেক কষ্ট করেছেন করো এবং খবরদার পাচক তো নামা সারবানা দাড়ি কাটবানা মুনাফিকি যদি না থাকে দিল যদি ভালো থাকে কবরের চিন্তা হয় মরণের চিন্তা হয় নামাজ সারবো না দাঁড়ি কাটব না এমন খাটি নিয়ত যদি হয় দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সকলের হাত কবুল করে নেন দাড়ি অল্প নামাজ আদর্শ আদর্শওয়ালা খাঁটি উম্মাদ বানা দেন আমল বানা দেন আয় আল্লাহ গুণাহের প্রতি ঘিরিণা জমায়ে দেন অল্লাহ ইমান আমল মজবুত করে দেন نعم نعم اكاملر বেশি বেশি তাওফিক দান করেন বলেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين ইারু আমার রামার র يَا أَرْحَمَ الرَّاحِمِينَ اللَّهُمَّ جَعَلْنِي فِي عَيْنِي صَغِيرًا وَفِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا اللَّهُمَّ اکْفِيناهم بِمَا شِئْتَ اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ اللَّهُمَّ جَعَلْنِي مِنَ الْمُسْتَجَابِينَ لِلْدَّعَوْمِينَ গুণাহের বোঝা মাথায় নি আপনার দরওয়াজায় হাজির হয়েছে আয় আল্লাহ দু অসুস্থ রোগী চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালের গেইটে সিরিয়ালে দাঁড়ায় এলাকার হসপিটালওয়ালা ফেরত দিলে চট্টগ্রাম শহরে চলে যায় এভাবে যেতে যেতে ঢাকা ওখানেও যদি রোগী ফেরত বিদেশ যায় ও দয়ার মালিক আমরা গুনা করে করে জাহান নামের অসুস্থ রুগী হয়ে গেছে হাতে দে তাকায় দেখি গুনার কারণে হাত না পাক মিথ্যা বলে কিবত করে করে জিব্বাটারে না পাক করে সিরেউল্লাহ চক্ষ দুটো বেগানার দিকে নজর করে না পাক করে সিরে অল্লা মালিক পাও না পাক অন্যের ক্ষতি সাধনের পরিকল্পনা করে অন্তর নাপাক পাক করে সিরেউ আমরা আপনার দরবারে আছি এই হসপিটাল থেকে আমাদের ফিরা দিয়ে নারে দুনিয়াতে আর নাজাতের কোন হসপিটাল না তবে আমরা জানি আপনার আদরের নবীর আয় আল্লাহ তালা মেহরবানি করে জীবনের সব গুনা গুলো মাফ করে দেন আজকে মাহফিল কবুল করে নম্ বিভিন্ন ওলামায় হজরত আপনার খাস বান্দাদের জবনে আন সুন্নার আলোচনা হয়ে আছে বৌথ রুটি ক্ষমা করে মেহরবানি করে বাকি কথা বলো আয় আল্লাহ যাদের আয়োজনে আজ এই মাহফিল ঘুম নাই খানা নাই কত কষ্ট করে মাইক লাইট প্যান্ডেল দিয়ে আয়োজন করেছে আয় আল্লাহ সকলের আয়োজন কবুল করে নেন আয় আল্লাহ প্রবাসী ভাই আপনার গোলার গানের প্যান্ডেলও যদি দিত কেউ কেউ বলার কিছুই শিব না দিয়ে কোরআনের বাগানের ব্যবস্থা করেছেন মেহরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ তার এই দেন আয় আল্লাহ তার সন্তানাদি দিনদার বানায় দেন বিদেশের কামাই রুজি হেফাজতের সাথে কামিয়া নিদান করেন আয় আল্লাহ তো আছে আছেন তার ঘরে অসুস্থ মেহরবানি করে তার আহলিয়াকে সুস্থতা দান করে নল হজের নিয়োগ করেছেন মেহরবানি করে কবুল করে নেনল দিনের বড় হাদি হিসাবে কবুল করে নেন কামাই রুজি চাকুরি ব্যবসায় বড় ক্ষোভ দেন নল মসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করে নল আয় আল্লাহ নবীজির সুন্নতলা জিন্দিগি দান করে দেন এ ময়দানে কাউকে খালি বিরায় দিয়ে না রে মেহের মেহরবানি করে আপনি কবুল করে নেন সকলের মনের ন্যাক আশা পূরণ করে দেন নামাজি যারা ব্যবসা করে চাকুরি করে লেখাপড়া করে সফলতা দান করেন ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা পরদানিশি দেন। ছেলে সন্তানগুলো গুলো দিনদার বানা দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত চাঁদা বা সন্ত্রাসী মুক্ত শান্তির দেশ বানায় আয়াল্লা হেকমত আমল ও ইজ্জতের সর্বোচ্চ মা দান করে নল চলার পথে হেফাজত করে নল আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন সমস্ত মসজিদ গুলো কবুল করে নাল্লো মসজিদের আদা করেছে কাজ করে সহযোগিতা করে কবুল করে নেন্লো আয় আল্লাহ তালা মেহরবানি করে শান্তির ভয়ে করে দেন আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন ইসলামের ব্যানার টানায় যারা ধোকা দেয় তাদের জালিম থেকে হেফাজত করেন হাসাদ মু জিন্দিগি দান করেন আয় আল্লাহ মোনাজাতের পরে যার যার গন্তব্যে সবাই চলে যাবে আয় আল্লাহ দেখবে মায় এখনো ঘুমায় না সন্তানের অপেক্ষায় আর একদল আপনার গোলামে ময়দানে হাত তুলেছেন মা নাই বাবা নাই খবরের থেকে দেওয়ার অপেক্ষা ওদায় আর মালিক এই ময়দানে কে মা হারা কে বাবা হারায়তিন কে সন্তান হার সহজ যারা বেঁচে আছেন হায়াত আয় আল্লাহ দীর্ঘ নে হায়াত দান করে নল দীর্ঘ নাকাত দান করে নল মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নল আয় আল্লাহ কারো হাত খালি ফেরা দিয়ে ও তাই মালিক জীবনে একবারও যদি হয় সুন্দর কাউ নবীরান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘিরা জমা দেন্লামলের আগ্রহ বাড়ায় দেন্ল মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ আয়াল্লা আলাপূর্ণ সুস্থতার জিন্দিগি দান করে নল মা বন্দরে কবুল করে নল উলামায়াম তলিবুলেনে কবুল করে নল আয় আল্লাহ যা প্রয়োজন গাই বি থেকে ব্যবস্থা করেন আপনার দরবারে তো কিছুর অভাব না যাত্রাবাড়ি এলাকার মাতু আইলে মাদ্রাসার খেপমত করি কবুল করে নেন আয় আল্লাহ যা প্রয়োজন গাই বিখাজানার থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ছাত্রদের কষ্ট ব্যবস্থা করে দেন্লাহ ব্যবস্থা করে দেন বারো তারিখ ঢাকার মাদ্রাসার মাহফিল কবুল করে নেন প্রয়োজনীয় জায়গায় বিখাজানা থেকে ব্যবস্থা করে দেন সবার সাথে মিল মোহাব্বত পয়দা করেন খাদেম কবুল করে নকল আমাদের মুনাফিক থেকে হেফাজত করে নল বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেনল সুভা নি অভিহান على خير خلقه محمد وآله واصحابه أجمعين آمين آمين آمين برحمتك يا أرحم الراحمين